আলহামদুলিল্লাহ নহমদ হইনুহ হম্ম মাহফিল মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আলহামদুল্লা অনেক বিষয় আমাদের জানা দরকার আমরা যারা এখানে আসি আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জন সাহাবির নাম বলতে হবে পারবেন রসুল্লাহ জন সাহাবীর নাম বলতে হবে হ্যাঁ কে কে বলবেন এটা কি কোনো ইমানের আলামত হলো নাকি আমাদের ইমানের মূল কি লাহু মোহাম্মদ ঠিক না আল্লাহর বিশ্বাস করতে হবে মোহাম্মদে বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপরে যখন বিশ্বাস আনলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তার টুপি তার দাড়ি তার জামা তার ছড়ি আমরা মহবত করব না করব না করব না কিন্তু তার সাথে যারা ছিলেন তার সাথে মহবত করব না করতে হবে এই ইসলামী ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো যে রাসুল্লাহ সাহাবিদের মহব্বত করা পরিচয় জানা বিশেষ করে আল্লাহ রসুল দশজন সাহাবির কথা বলেছেন যে সেই জান্নাতে যাবে বলেন সাহাবিরা হুজুর বলার পরে বলতে হবে নাকি শোনেন হুজুর বলার পরে আপনারা বললে কিন্তু ফাঁকে সব হুজুর নিয়ে নিল আর আপনারা যদি মনের আবেগে বলেন তাহলে সব খারাপ হবে আপনারা পাবেন না যেটা বলছিলাম ভাইরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তার দশজন সাহাবি নাম ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন যে এই সাহাবিরা যাবেই যাবে। এই দশজন সাহাবির নাম জানাটাও আমাদের ইমানের একটা অংশ রসুল্লাহ সাল্লামের সহপতে যে তারা জান্নাত পেয়ে গেলেন সব সাহাবি জান্নাতি কিন্তু জীবদ্দশায় তারা নাম ধরে জান্নাতে সুসংবাদ পেয়ে গেলেন এখন আমার প্রশ্ন হল আমরা যদি বলি দশজন অলি আল্লাহর নাম বলতে হবে হ্যাঁ কে কে পারবে হাততরে হ্যাঁ পাওয়া গেছে জন অলি আল্লাহর নাম বলতে হবে পারবে না পারবে প্রায় সবাই পারবেন পারবেন না পারবেন না পারবে পারবেন জন সাহাবীর নাম বলতে হবে এই যে আমাদের জ্ঞান সাহাবিদের ক্ষেত্রে জ্ঞান নেই অথচ আমরা অনেক নেককার নেজুর্গ রাজা বাদশাহ অনেকেরই নাম জানি ঠিক না তাহলে এই যে আমাদের ইমানি দুর্বলতা এটা কেন আসছে কারণ আমরা আমাদের ওয়াজ আলোচনা সাহাবিদেরকে নিয়ে করি না এজন্য আজকে মনে মনে নিয়ত করেছি যে রাসুল্লাহ সাল আলি আসাল্লামের দু একজন সাহাবিদের নিয়ে আমরা আলোচনা শুরু করব আপনারা জানেন যুবক ছিলেন কি ছিলেন রাসুল্লাহ নব্বত কত বছরে কত বছরে চল্লিশ তার সাহাবেকেরাম প্রায় সকলেই চল্লিশের নিচেই ছিলেন পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিশ পনেরো আট দশ বছর বয়সেরও অনেকেই সাহাবি হয়েছেন রসোল্লা সাল্লাম যখন নুবুয়াতের দাওয়াত দিলেন যখন এসে কালেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইহু হ্যাঁ মোহাম্মদুর রসোল্লাহ এই দাওয়াত দিলেন না আরবের মানুষেরা কি দাওয়াত মেনে নিছিল মেনে নেয়নি অল্প কিছু মানুষে মানছিল ঠিক না যারা মানছিল তাদের উপরে আরবের লোকেরা কি করছিল অত্যাসার করছিল ঠিক না সাল আলি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তিনি প্রথমে কিসের দাওয়াত দিলেন পর্দার দাওয়াত নামাজের দাওয়াত রোজার দাওয়াত কিছুই দেওয়াত দেননি তিনি দাওয়াত দিয়েছেন ইয়া নাস কুলু লা হে মানুষেরা তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এইটা যদি তোমরা বলো তাহলে তোমরা সফলতা লাভ করবে কথা বুঝেন কিন্তু আরবের লোকেরা লা লাহ ইল্লাহ বলতে রাজি হলো না কেন রাজি হলো না কারণ আরবের লোকেরা আল্লাহ মানত না ঠিক না আরবের লোকেরা আল্লাহ মানত আল্লাহ এক হলো আমাদের সমস্যা আরবের লোকেরা আল্লাহ মানত আরবের লোকেরা আল্লাহ এক মানত আরবের লোকেরা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই রাবুল আলামিন নেই সর্বশক্তিমান নেই এগুলো সব বিশ্বাস করতো আপনারা বলবেন বুঝুর এইটা আবার কোথায় পাওয়া গেল কোনোদিন তো শুনিনি এটা এমন এক জায়গায় পাওয়া গেছে জায়গাটা অনেক পুরনো সেটার নাম হলো আলকোর আনুল ক্যারিং কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা কোরআন পড়ি না পড়ি নাকি পড়ি না তো ভাইরা কোরআনের কথাটা বলেই আমি কথায় যাব কোরআন যে আল্লাহর কিতাব এতে আপনাদের কোন সন্দেহ আছে কিনা সন্দেহ নেই কোরআন কারিম পড়লে যে গুণা হয় এটা তো আপনার সবাই জানেন হ্যাঁ গুণা হয় না কি হয় সব হয় পড়েন না কেন তো ভাইরা আমি লম্বা ওদিকে যেতে পারবো না অল্প সময় আলোচনা করবো আপনারা প্রশ্ন করতে চেয়েছেন তার মানেই সামনে বিপদ আছে প্রশ্ন মানে কি প্রশ্ন বিপদ অর্থাৎ প্রশ্ন অর্ধেক থেকে যাওয়া যায় না আমি মেয়াদ করেছি দশটার ভিতরে চলে যাব দেখা যাবে প্রশ্ন হয়ে গেছে বেশি আপনারা সারছেন না এই জন্য মক্সে আপনাদের বলি এই যে আমরা এখানে বসে আছি আপনারা আসছেন কি জন্য কষ্ট করে ভাই দুটো কথা শুনবেন তো শুনে কি জীবন ঘুরাতে নাকি শুধু শুনতে জীবন ঘুরাতে হবে তবে আমরা এখানে যারা আসি আগামী দশ বছরের ভিতরে তো কেউ মর্ম না হ্যাঁ পাঁচ বছরের ভিতরে তো মর্ম না তাহলে জীবন কি এখন গোড়াতে হবে না আগামী চার বছর পরে জাননাতে যেতে হবে তো জান্নাতে জাননাতে হবে আমি তো একটা বলবো খুব স্যার সবার জন্য জান্নাত আপনারা জানেন তো জান্নাত আল্লাহাল আপাতত আমাদের কাছে লিস্ট দিয়েছেন জানেন তো হ্যাঁ জান্নাত্রাকার আর কোরআন টাকার কুরআন আল্লাহর জান্নাত তো আপনি কোরআন না পড়ে আল্লাহর কেতাব না পড়ে আল্লাহ খুব কঠিন ব্যাপার আল্লাহ রসুল আফার মিনহ যেটা বলছিলাম ভাইরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন জিনিস আর কিছুই পাবে না বলেন না আল্লাহর কাছে যাওয়ার জন্য সর্বোত্তম বিষয়টা কি যেটা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন সেটা কি কোরআন তো ভাইরা আমি খুব সংক্ষেপে আপনাদের কয়েকটা অনুরোধ করব। তার আগে একটা প্রশ্ন করি মনে করেন আমরা এই যে দিন শিখেছি আপনারা নামাজ শুরু করেছেন দাড়ি রেখেছেন টুপি পরেছেন কাকে খুশি করতে আল্লাহকে খুশি করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা দয়া করে কবুল করে নিন আমিন এই যে আমাদের এবাদত কবুল আল্লাহ করবেন এজন্য আল্লাহ তারা কিছু শর্ত দিয়েছেন আমরা যদি শর্ত মতো না করি তাহলে আল্লাহ কবুল করবেন না শর্ত খুব সহজ কোনো তবে তার আগে একটা বিষয় পর্যালোচনা করি আপনারা কষ্ট করে দুনিয়াতে আল্লাহর জন্য অনেক ইবাদত করেছেন টাকা পয়সা খরচ করেছেন অনেক কিছু করেছেন খুব আশা নিয়ে কবরে গেলেন সভাপতি আপনি আতঙ্কিত হয়ে গেছেন আপনি বলবেন যে না আমি তো অনেক ভালো কাজ করেছি আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর মধ্যে ছিলাম আমি অমো খুরের কথা মতো চলছি আমি অমক খুজুরের কথা মতো চলছি ফেরা বলেন না তোমার কোন দোষ থেকে তা ডেকে নিয়ে এসো তখন ফেরেস্তারা তোমাকে ডেকে নিয়ে যাবে ঠিক না যাবে যাবে না তখন আপনি বুঝতে পারবেন যে কাজটা অন্যায় হয়েছে তখন আপনি বলবেন যে আসলে আমি বুঝলাম যে শোনা কথার উপরে চলা ঠিক হয়নি আমি তো অবাক করছি আর করবো না আমাকে আরেকবারের জন্য দুনিয়ায় পাঠাবে এবার আমি শুনে চলবো না পাঠাবে তো তো ভাইরা আমরা কেন অবহেলা করছি জীবন জীবনটা একটাই নাকি দ্বিতীয় চান্স কি পাব কাজেই আপনার যদি মনে করেন এক লক্ষ টাকাই আছে এই এক লক্ষ টাকা আপনি কি যাকে তাকে দেবেন না যেখানে দিলে নিশ্চিত ফেরত পাবেন লাভ পাবেন তাকে দেবেন বলেন তো এখন আখেরাতে আখেরাতের ব্যবসায় কোথায় দিলে লাভ হবে এই বিষয়ে সবচেয়ে ভালো কে জানতেন কে মাশা আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এইটাই এটার নাম ইমান আখেরাতের বিজনেসে আল্লাহর সাথে বিজনেসে মরার পরের বিজনেসে কোন কায়দায় বিনিয়োগ করলে সর্বোচ্চ সর্বোত্তম বেনিফিট লাভ পাওয়া যায় এই বিষয়টা আল্লাহ কাকে জানাইছিলেন মোহাম্মদুর রসুল্লাহ কাজেই আখেরাতের বিজনেসে যদি আপনি দেখেন ভাই বাঙালি এত বোকা কাজল ছিল একসময় চেনতেন খালি জমা জমি বেঁচে টাকা দেয় আর খালি নেই না খালি যক্ষে তারপর কি হলো টাকা পাওয়া গেছে তো আমি একবার জেলখানা দেখতে যেতাম মাঝে মাঝে মানে জেলখানার কয়েদিদের বোর অত্যাচার হচ্ছে কিনা ঠিক মতো খাওয়া দেওয়া হচ্ছে কিনা ঠিক মতো কোর্টে নেওয়া হচ্ছে কিনা এইগুলো দেখার কাম ডিসি সাহেতেন সাথে নিয়ে যেতেন আর কি যাই হোক এখন যে লোক বিশ লাখ পঞ্চাশ লাখ কাজলের দিয়ে ঠুকলো তার রিকভারির একটা আশা আছে তাই না জীবন তো আছে খেটে পিটে আবার কিছু পাবে কিন্তু আপনি অমুক জায়গায় অত ফজিলেন ওড়ালেন গেলেন সে করে যাবে জীবন ভাই একটাই দেখেন আপনারা যেটা ভালো মনে করেন দুটো পথ একটা পথের মাথায় মোহাম্মদ রসোলা সাল্লাম তিনি বলছেন এই পথে এসব পরিষ্কার আরেকটা পথের মাথায় আমরা হুজুরা দাঁড়িয়ে আছি এটাও খুব ভালো আপনি কোনটায় যাবেন মোহাম্মদ রসোলা অনুরোধ দুক বিষয় আল্লাহ আল্লাহকারী প্রথম কথা নাজিল করেছেন কি হ্যাঁ করা মানে শোনো এটা মানে কি না শোনো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান কিন্তু আল্লাহ বললেন পড়ো আল্লাহর প্রথম কথা হল পড়ে মুসলমান হও আমরা বললাম আল্লাহ তোমার কথা মানি নিয়ে আমরা শুনেই মুসলমান হব। তাহলে কাজকে ঠিক হলো তাহলে আমাদের পড়তে হবে কি পড়তে হবে প্রথম পড়তে হবে আমাদের কোরআন এরপরে নবীজির জীবনী নবীজির হাদিস এরপরে আলে মল আমাদের বই পত্র পড়তে হবে কথাকে বুঝতে পেরেছেন দুই নম্বর কথা শুনতেও হবে পড়ার পাশাপাশি শুনতে হবে আমার কথা আমার শেখ মৌলানা আমাদের আবরের কথা শুনবেন মামুন উল্লাহ ইব্রাহিম কথা শুনবেন শুনতে হবে তবে আল্লাহ শোনার একটা ক্রাইটেরিয়া দিয়েছেন একটু মন দিয়ে আমরা শুনি আহসানা যারা কথা শুনে সব কথা মানে না যাচাই করে কথার ভিতরে যেটা ভালো সেইতে মানে কথা বলেননি মুমেনের ভিতরে যাচাইয়ের ক্ষমতা থাকতে হবে আর কথা শুনলেই মানা যাবে না কথাটাকে যাচাই করে যেটা ভালো বলে প্রমাণিত হবে সেটা মানতে হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের আল্লাহর হুকুম হলো পড়ো এবং কথা শোনো এটা ঠিক আছে কিন্তু যাচাই করে দ্বিতীয় হলো সবচেয়ে বেশি কি পড়ব আমার অনুরোধ ভাইরা আমি এটা ওয়াজের ভিতরে ব্যাখ্যা করছি না খুব মুক্ত বলছি কারণ জীবনটা ঘোরাতে হবে আমিও তো না আমি হিসেবে ধরেছিলাম যে তিপান্ন চুয়ান্ন পর্যন্ত আসি যদি ম্যাক্সিমাম মিনিমাম এর তো কোন হয়ে গেছে সাতান্ন হয়ে গেছে তার মানে আমি এখন বোনাস এক্সটেনশনে আসি আর কি যে কোনো সময় এই জন্য খুব অস্থির হয়ে গেছিলাম আল্লাহর ইচ্ছা কিছু তেমন কাজ করতে পারলাম না তিতান্ন হয়ে গেল কোনো বড় কিছুই হলো না তখন আমার বন্ধু বান্ধবের বললাম যে ভাই কিছু তো হলো না দশ শতক জমি আল্লাহর রেখে যাই ওই আসন্নটা জমি রেস্ট করে দিছিলাম তো যাই হোক অনেক কাজ হয়েছে আল্লাহ করাইছেন বেশি আসে এখন আলহামদুলিল্লাহ তো এই যে আমরা চলে যাব আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে তেমন কোন আমল করতে পারিনা তোকে বলে না যে ধর ঘরে ঘর থাকে না আমার অবস্থাতাই আল্লাহ আল্লাহতালার কাছে দেওয়ার মতো আমল খুবই কম এই যে আপনাদের বলবো যদি আপনি কালকে থেকে আমল করেন তাহলে আমি কি হয় একটু ভাগের ভাগ পাবো না এটা আমারও তো এটাই বিজনেস দুনিয়া তো ভাই আল্লাহ চালাচ্ছে কিন্তু আখেরাতে তো তেমন কিছুই করা হলো না আল্লাহ আল্লাহতালা যদি দয়া করে মাফ না করেন তাহলে আল্লাহ সামনে দিয়ে দাবি করার মতো কিছুই নেই আমি হলো ভাইরা নিজেদেরকে কোরআনের সাথে জড়াতে হবে কিসের সাথে কোরআনের সাথে আল্লাহ রসুল বলছেন মানজা আলহু কাদাহু ইলাল জন্নাহাদ সাফি মুসাফা মোসাদ এই কোরআন হবে এমন সাফাতকারী কোরআন যার জন্য সফাত করবে আল্লাহ তার সাফাত মেনেই নেবেন আর কোরআন হল এমন বিবাদী যার বিরুদ্ধে কোরআন বিবাদী হবে তার আর রেহাই থাকবে না কাজেই যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে কোরআন এর চলবে কোরআনকে ইমাম বানাবে কোরআনের মুক্তি হবে কোরআনকে পীরাতে আল্লাহর সাথে বিজনেস সবচেয়ে সহজ আপনি স্কুলে ভর্তি হলেন কয়েকদিন পরে আর পড়তে পারলেন না সার্টিফিকেট পাবেন আর আপনি আজকে কোরআনের ছাত্র হয়ে যান যে কয়দিন বেঁচে থাকেন শুধু প্রতিদিন কয়েক মিনিট কোরআনের কাছে বসবেন একদিন পরেই মরে না এক হাজার বছর পরেই মরেন আপনায় কোরআনের সাথে জান্নাতে চলে জান্না এখানে আপনার মনের ইচ্ছার চেষ্টা বড় কথা কত দূরে গিয়েছেন এটা বড় কথা না কথা কি বুঝতে পারছেন আসেন না আমরা সবাই নিয়ত করি জানা জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার কোরআনের সাথে থাকবো কোরআন পড়তে পারি না তারপর অন্তত দশটা মিনিট কোরআন সামনে নিয়ে বসে থাকবো দিনের ভিতরে দশ পনেরো মিনিট বিশ মিনিট অন্তত প্রতিদিন সাথে বসবো মরণ পর্যন্ত একদিনও কোরআনের সহপথ বাদ দেব না যারা কোরআন পড়তে পারি না কোরআনটা পড়া শিখবো সহি শুদ্ধ যতটুকু পারি আপনি কালকে থেকে শুরু করেন সপ্তাহে দুই দিন সপ্তাহে তিন ঘন্টা কারি সেব ইমাম সেবের কাছে বসবেন আপনি একদিন পরেই মারা যান আর বিশ বছর পরেই মারা যান কোরআন সহি করেই মারা যান আর সহি না করেই মারা যান আপনি কোরআনের তালবেলেম হয়ে গেলেন কাজী ভাইয়ের আল্লাহর সাথে বিজনেস আল্লাহ এখানে কত দূরে গেছেন দেখবেন না আপনার অন্তরের নিয়ত আর আপনার চিষ্টাটা এখানে বল আল্লাহ রসুল সালাম বলছেন আল মাহেরুবুল কোরআন রত এল বারো রথ যে ব্যক্তি সহি সুন্দর সুন্দর কারী কোরআনের হাফেজ এদের মর্যাদা মহানের মতো আলী আজরান আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না জিবে আসে না এড়িয়ে যায় ভুলে যায় কষ্ট করে করে পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ ডবল সাবদান করবেন কাজে কোরআন ছড়েন না ভাইরা যারা কোরআন পড়তে পারেন না নিয়ত করেন আল্লাহ দুনিয়ায় কত রাজনীতি পড়লাম অর্থনীতি পড়লাম জীবন তো চলে গেল আধা ঘন্টা কোরআনের সাথে দেব যারা পড়তে পারেন না ইমামসবের কাজ বলবেন হুজুর আমি গরিব মানুষ বেশি টাকা দিতে পারবো না আপনাকে দুশো আপনি দুশো ভাই দেখবেন আলেমরা অনেকে বিনা পয়সা আপনার কোরআন শিখিয়ে দেবে কোরআন কোরআন নিজে শেখবেন শেখার আয়োজন করবেন কোরআন শেখার জন্য যাদেরকে কেতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে হাদিস সহেফে ব্যাখ্যা এসেছে হক তেলাওয়াত মানে অর্থ বুঝে তেলাওয়াত করা কাজী। কোরআন তেলাওয়াত করবেন সহিবাত করবেন অর্থ পড়বেন এমপি সাহেব মন্ত্রী মহোদয় আপনাকে ইংরেজিতে লেখা তো বুঝিনি রেখে দিয়ে দেখেন তো কি করতেন হ্যাঁ দৌড়াতেন দেখা গেছে কাপড় পরতে মনে নেই আগে মন্ত্রী চিঠি পরে নিয়ে আসি তো ভাইরা মন্ত্রীর পর বেশি না আল্লাহ পর বেশি ভাইরা মন্ত্রী আমাদের বেশি ভালোবাসেন না আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন সে আল্লাহ আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে কার মাধ্যমে তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার মাধ্যমে মোহাম্মদ রসো মাধ্যমে এই কোরআন কেয়া তো আপনার বিরুদ্ধে কেস করবে যে আমি পড়েছিলা আমাকে পড়িনি আমাকে বুঝিনি ভাইরা বড় দুঃখের কথা আমি যখন সৌদি আরবে ছিলাম একটা ইসলামিক সেন্টারে কাজ করতাম আমেরিকা থেকে একটা চিঠি আসছে ইনমেট মানে কয়েদি কয়েদিরা আমেরিকায় অনেকেই জেলখানায় ইসলাম গ্রহণ করে জেলখানায় কি করে কেন কারণ হলো গণতান্ত্রিক দেশ আমেরিকা কয়েদিরাও নাগরিক কয়েদের উপরে অত্যাচার করা যাবে না কয়েদিদের বাথরুম ভালো হইতে হবে কয়েদের চকি ভালো হইতে হবে কয়েদিদের মানে খাওয়া দাওয়া ভালো হইতে হবে উল্টো পাল্টা হলেই কেস হয়ে যাবে কথা বলুন না এক একটা কয়েদিকে জামায়ের মতো আদর করে রাখতে হয় আচ্ছা বলেন তো জামাই বেশি হলে আপনার খুশি হন না কম হলে খুশি হন হ্যাঁ জামাই বেশি হলে অনেক জ্বালা এজন্য আমেরিকান সরকারও চাই না যে কয়েদি বেশি হোক কিন্তু প্রবলেম হলো কয়েদি চুরি করে যখন ঢোকে এক বছর কয়েদ কেটে বেরোই কারণ ভিতরে আরো বড় বড় থাকে না আমেরিকাতে ক্রিমিনাল ধরা একটা হামলা ধরার পরে কেস খাড়া করা কঠিন এমন না বাংলাদেশের মতো কেস এটা লিখে দিলে হয়ে গেল বাপরে বাপু খবর আছে এরপর কোর্টে কেস দাঁড় করানো কঠিন এই দাড করানোর পরে সাজা দেওয়া কঠিন এই সাজা দেওয়ার পরে যদি ওখানে পাদিরা ধর্মপ্রচার করতে পারে মুসলমানরা ধর্মপ্রচার করতে পারে ওই লোকটা জেলখানা থেকে বেরিয়ে আর জামাই না হয় এই সুযোগটা জেলখানায় থাকার কারণে অনেকেই জেলখানায় ওখানে কিছু মোবাইল থাকে বা দিনের কথা বলে ইসলাম গ্রহণ করে আপনারা আলী মুসলমান ওই জেলখানায় মাইক টাইসন জেলখানায় এরকম অনেকে আছে যাই হোক আরো অনেক বিষয় আছে জেলখানা থেকে এখন চিঠি লিখেছে যে আমি একজন আমেরিকান ইনমেট কয়েদি আমি মুসলমান হয়েছি আমার খুব শখ কোরআন পড়ার জেলখানায় কোরআনের ইংরেজি অনুবাদ কপি নেই আমি তো বাইরে যেতে পারছি না আপনার যদি সুযোগ এক কপি ইংরেজি কোরআন পাঠিয়ে দেবেন আমি কোরআন পড়তে চাই বুঝিনি নতুন মুসলমান হয়েছে তার কত আগ্রহ যে কোরআন পড়বে আর আপনি ২৫ বছর 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছরের মুসলমান আল্লাহ কালামটা একবার পড়লেন কি বলেছেন আল্লাহ কি কথা দিয়ে বইটা পাঠালেন আপনি একদিনও পড়লেন না আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ কোরআন অভিযোগ করবে আমার রব আমার কম আমার কোরআন পরিত্যক্ত করে দিয়েছে তা আমরাও তো তাই করছি কোরআনটা পরিত্যক্ত পড়ে আসে ভাইয়েরা কোরআন যারা পড়তে পারেন না পড়া শেখেন যারা পড়তে পারেন শুদ্ধ করেন। এবং সবাই এমনকি যারা পড়তে পারেন না, তারাও কোরআনের ভালো তর্জমা তফসিরে আশরাফি বড় তফসির তফসিরে মাহারিফুল কোরআন বড় তফসির তফসিরে তাওজিহুল কোরআন ছোট বেশি তফসির নেই সুন্দর তর্জমা অল্প কিছু টিকা যে কোনো একটা তা কিনে তর্জমা কিনে এটা পড়ার চেষ্টা করেন ভালো আলেম প্রসিদ্ধ আলেমদের তর্জমা করা এই ধরনের বই পড়েছে চেষ্টা করেন কথা বুঝতে পেরেছি আমি যে আপনাদের কোরআনের তর্জমা পড়তে বলছি এটাতে আমার পার্সোনাল দুনিয়াতে কি কি লাভ আমার একটা কোরআনের তর্জমা ব্যসার দোকান আছে ঠিক না ওখান থেকে বই বিক্রি হবে আমার লাভ হবে ঠিক না ঠিক না আমার একটা লাভ আছে আশা যে আল্লাহ যদি দেখে যে সব হুজুররা নিজের দলের বইয়ের কথা বলে দাদা হুজুরের কথা বইললে বলে হুজুর কাবুলার বইয়ের কথা বলে আরে এক পাগল তারও দাদা হুজুর আছে বাবা হুজুর আছে তাদের বইয়ের কথা না বলে আমার বইটার কথা বলছে দেখ এই বেসাটাকে আমি মাফ করে দিই আল্লাহ দিতে পারে না পারে না পারে না আমি আশা করছি যে যেহেতু আমি আল্লাহর কেতাব পড়তে বলছি আপনাদের আমার কেতাব না হয়তো বা আল্লাহ করে আমাকে মাফ করে দিতে পারেন ঠিক না কাজেই ভাইরা আল্লাহর কেতাবটা পড়েন আল্লাহ আল্লাহর কেতাব দিয়ে হৃদয়কে নাড়ান তর্জমা বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন আল্লাহর কেতাবকে আল্লাহ কোরআনের ভিতরেই নূর বলেছেন বলা কিনা আল্লাহ নুরান এই কোরআনটা হল নূর এই নূর যখন আপনার কালবে যাবে কোরআনের অর্থ যখন কালবে যাবে আপনি দেখবেন আপনার অন্তরের হিংসা বিদ্বেষ আপনার অন্তরের লোভ দুশ্চিন্তা এই কোরআন এর নূরের কারণে দূর হয়ে যাবে হাজরিন কোরআন পড়ার পাশাপাশি ছোট্ট কয়েকটা বিষয় বলেই আমি আমার আলোচনায় চলে যাব কোরআন পড়বেন কোরআন ছেলেমেয়েদের পড়াবেন না হ্যাঁ কারণ আমরা পড়ছি কি জন্য তাহলে আপনি যখন মারা যাবেন আপনার ছেলে মেয়ে কোরআন পড়তে পারেন আমাদের ডেকে নিয়ে আসবে তখন আমাদেরও লাভ আপনার ছেলেরও লাভ ছেলের কোরআন পড়ার কষ্ট লাগলো না আর আমরা কিছু টাকা পাইলাম ঠিক আছে না খাওয়াও পাইলাম কিন্তু আপনার কি কোনো লাভ হবে ভাড়া টে মায়েন্দারি দিয়ে কিছু হয় না কোরআনের বে করা হয় আপনার ছেলে আপনার মেয়ে মোহ্বতে কোরআন পড়বে আজিবন যত কোরআন পড়বে সমান হয়ে যাবে মসজিদে মক্তব করেন নুরানি মাদ্রাসা করেন বড় না থ্রি ফোর পর্যন্ত করেন থ্রি ফোর পর্যন্ত কোরআনটা সহি শিখে মসলামা শিখে প্রাইমারিতে চলে যাবে কথা কি বুঝতে পারছেন হাজারিন আপনার ছেলে মেয়েকে অনেক কিছু শিখিয়েছেন কত কষ্ট করেছেন কিন্তু আমানত তৃতীয় হলো আরো বড় আমানত হলো পুরো পরিবার স্ত্রী স্ত্রী আমানত না আমরা বউ বিয়ে করেছি কি জন্য আমাদের রান্না পাড়া করে দেওয়ার জন্য ঠিক না কাজের বুয়া ঠিক না আমার বউ আমার কাজের বুয়া ঠিক না আর আমাদের স্বামী হলো আমাদের বাজারের সাকর। এটাই তো না ইস্কুরানে আল্লাহ বলছেন তোমার জান্নাতের সাথী তোমার স্ত্রী এবং ছেলেমে। তোমার স্ত্রী এবং ছেলে মেয়েকে তোমার স্বামী এবং ছেলে মেয়েকে যদি তুমি মোটামুটি দিনের ভিতরে রাখো ইনশাল পরিবার জান্নাতে থাকতে পারবে। পরিবারের দিকে লক্ষ্য দিন। স্ত্রীকে দিন জানানো দিন বোঝানো দিনের পথে উদ্ভুদ্ধ করা স্বামীকে দিন শেখানো দিনের পথে উদ্বুদ্ধ করা দিনই প্রোগ্রামে নিয়ে যাওয়া দিনই বই কিনে দেওয়া দিনই পরিবেশে নিয়ে যাওয়া এটাতে আপনি শুধু আখেরাতে নয় দুনিয়াতে পাবেন আমরা মনে করি আমরা স্বামী স্ত্রী দুনিয়ায় শুধু এই দাম্পত্য জীবনের সঙ্গী না আমরা স্বামী স্ত্রী দুনিয়া, আখেরাতের অনন্ত জীবনের একটা ইউনিট। কাজেই সেইভাবে যেন আমরা দুনিয়াতে একসাথে থাকতে পারি আখেরাতে একসাথে থাকতে পারি এইভাবে পরিবারটা গড়তে হবে কথাকে বুঝতে পেরেছেন আর এই গড়তে যে আপনার লস নেই আমরা অনেকে মনে করি অন্যান্য ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে অন্য ধর্মে আছে আমাদের ধর্মে মোহাম্মদ রসলাস্লাম শিখিয়েছেন সবে বরাতের নামাজ পড়া পাবেন যদি স্বামী স্ত্রীর শান্তির সাথে সংসার করেন স্ত্রী তার স্বামীর জন্য খেদমত করলে স্বামীর জন্য সময় দিলে স্বামীর সাথে আড্ডা দিলে স্বামী তার স্ত্রীর জন্য সময় দিলে স্ত্রীর খেদমতের সময় দিলে স্ত্রীর খারাপ আচরণ যদি সহ্য করে তার সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকেন নিজেকে কন্ট্রোল করেন সবে বরাতের এবাদত সওয়ালের রোজা সবে কদরের নফল এবাদতের চেয়েও বেশি সোয়াব তিনি পেয়ে যাবেন কাজী। আপনি আপনার পরিবার শুধু দুনিয়ার ওই চাল ডাল শাড়ি নিয়ে ঝগড়ার পরিবার না এটা অনন্ত জীবনের একটা ইউনিট কাজে আমি জান্নাতে গেলে হবে না আমার স্বামী আমি না আমার স্ত্রীও যেন সেই ভাবে এগোতে হবে না প্রথম হলো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এবাদত হিসেবে গণ্য করতে হবে আচ্ছা যখন আপনারা মসজিদে যান যারা নামাজ পড়েন শীত লাগে না ফসলের করতে শীত লাগার কারণে ওযু বাদ দেন না কষ্ট করে যান ঘোম ভাঙতে চাচ্ছে না ফজরে আদান কানে গেছে কষ্ট করে ওঠেন না ওঠেন না কার কাছে পাবো কিন্তু বউ যদি ডাকে ঘোম অফছে না বউ ডাক রাগ হয় না যদি স্বামী ডাক দেবে রাগ হয় না রাগ হয় কারণ ওইটাকে আল্লাহর মনে করেছে এইটাকে দুনিয়ার মনে করেছি এখানেও এ চেতনা রাখতে হবে আমি স্বামীর জন্য কাজ করছি আমি পুরস্কার স্বামীর কাছে পাবো না থ্যাংক স্বামীর থেকে আশা করব না আমি আল্লাহর থেকে আশা করব। আমি স্ত্রী শাড়ি কিনে দিচ্ছি স্ত্রীর জন্য পরিশ্রম করছি সোয়াপটা কার কাছে আশা করব। যখনই এবাদতের চিন্তায় করব কয়েকটা লাভ হবে অন্তরে শান্তি আসবে আল্লাহর কাছে সোয়াপ পাবেন আর আপনার পার্টনার স্বামী অথবা স্ত্রী যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি খুব দেখে সারিয়ে নিয়েছেন আনলে আপনার বউ দিল ফেলে দুনিয়া আর কি নিয়ে পারে না বউটা খুব সুন্দর করে রান্না করেছে আপনি রাগ করলেন একটা আজে বাজে কথা বললেন হতে পারে না পারে না যখন আপনি এ বাদতের চেতনায় করবেন আল্লাহ তোমার কাছে করছি আমার বউ ভুল বুঝিল তুমি দিও তাহলে আপনি অন্তরের সান্ত্বনা পরিতৃপ্তি পাবেন আর দুই নম্বর নবদ লাভ পাবেন এবাদতের চেতনায় যখন দুইজনে কাজ করবেন দেখবেন ঝগড়া বন্ধ হয়ে গেছে কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা প্রথম হলো আমাদের পারস্পরিক দায়িত্ব আল্লাহর দিকে তাকিয়ে করব। যা আল্লাহ আমাকে হুম করেছেন বউ যদি ঝগড়া করে স্বামী যদি সবর করে তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় নেকামল হিসেবে গণ্য হয় আনা এ বাদতের চেতনাই করবেন দুই নম্বর হলো পরস্পরে একসাথে আমাদের জান্নাতে যেতে হবে এই কথাটা সবসময় উভয়ে মনে রাখতে হবে তিন নম্বর স্বামী স্ত্রীর ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত পরিবার পালনের ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ আসালামের যে সুন্নত নির্দেশনা এগুলো জানার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের তাও ফদান করুন আমিন বাকি ছোট ছোট কয়েকটা কথা ভাইরা এক নম্বর হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজে যেটা করা যায় যেটা আমাদের কালকে আজকে রাত্রে থেকে কালকে থেকে করা যাবে এরকম কয়েকটা কথা বলবো জি বলি এরপরে সাহাবিদের গল্প অন্য কথা বলবো আপনারা পড়েন আমি বুঝি এখানে যারা আছেন প্রায় সবাই নামাজি আলহামদুলিল্লাহ নামাজের ব্যাপারে আমরা কিছু ভুল করি ভুলগুলো গুলো আমি দেখেছি আমরা নামাজ পড়ে ঠিক আছে না এরকম দেখে দেখেননি প্রতিমার সামনে ভক্তির সাথে মহব্বত দিয়ে পড়ে আছে দেখছেন নাকি কবরে যারা সেজদা করে কবরে যারা চেষ্টা করে দেখুন কবর কি করছে কিন্তু মুসলমান নামাজ পড়ছে অভক্তির সাথে না ভাইরা নামাজের সবচেয়ে বড় কাজ হলো রুকুয়ার চেষ্টা কাজে মহব্বতের সাথে আন্তরিকতার সাথে সুন্নত মোতাবেক আপনার দুটো একল তসবি তহালিল জিকির দোয়া যদি না জানেন কোন অসুবিধে নেই একদম চুপচাপ থাকলেও নামাজ হবে সোহান আল্লাহ বলল নামাজ হবে আল্লাহর বললো নামাজ হবে না। কাজে সবাই আমরা যত্ন করে নামাজগুলো গুলো নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। কথা কি বুঝতে পেরেছেন পা নামাজের জন্য বান্দা তখন মসজিদে বেরোই বান্দার প্রতিটি পদক্ষেপে একটা করে গোনা মাফ হয় একটা করে মসজিদে আল্লাহ বাড়িয়ে দেন কাজেই জামাতে নামাজ পাঁচক বাচ্চাদেরকে সাত আট নয় দশ বছরের বাচ্চা আমাদের এগারো বারো পনেরো তাদেরকে অন্তত দু এক নামাজের সাথে করে নিয়ে যাব আমরা সারা দিন চলার পথে অজু থাক গোসল থাক অজু না থাক গোসল না থাক আল্লাহর জিকির করব এবং দোয়া করবো কথাকে বুঝতে পেরেছেন কথা বান্দা যখন সাথে কথা বলে আছেন আর বোঝেন আল্লাপবা অফিসে কাজ করছেন আপনার অজু থাক অথবা না থাক আপনি যদি মুখে আল্লাহর সাথে কথা বলেন হাত তোলেননি কাজ করছেন আল্লাহ আমার এইটা দিতে হবে আল্লাহ আমার এইটা করে দাও এটা বলা সম্ভব না যদি বলেন যতক্ষণ বলবেন ততক্ষণ একটা পরিপূর্ণ আপনার হতে। যতক্ষণ বলবেন, ততক্ষণ আপনার অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তাকুয়া রহমত বরকত নাজিল হতে থাকবে আর আল্লাহ কোনো বান্দার কোনো দোয়া মিস করেন না আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ হয় যেটা চেয়েছেন ওইটা দেবেন নইলে অন্য কিছু দেবেন আর নইলে আপনার জন্য সবাব জমা করে রাখবেন কাজেই আল্লাহর কাছে চাইতে থাকেন সব কথা আল্লাহর সাথে শেয়ার করেন দেখবেন মনে শান্তি এসে যাবে। আল্লাহর জিকির করবেন জরুরি না কি মেয়েদের মাথায় কাপড় রাখা জরুরি না আমাদের মাথায় টুপি দিয়া জরুরি না পাকসাপয়ে বসা জরুরি না যে যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় এগুলো করবেন কথাকে বুঝতে পেরেছেন আর অন্তত একটা কাজ করবেন নিজের দল বাকি সব দলের মুসলমানদের ঘিন্ণা করবেন ঠিক আছে না ঠিকই তো মুসলমানের গিন্না করা মুসলমানের শত্রুতা করা মুসলমানের প্রতি হিংসা পোষণ করা মদ খাওয়ার সেও বড় গুণা মদ খেলে হারাম হয় আর মুসলমানকে দুশমন মনে করলে মুসলমানের প্রতি হিংসা পোষণ করলে এক নম্বর হারাম হয় দুই নম্বর নেকামল গুলো বাতিল হয়ে যায় এই জন্য দেখবেন আমরা দ্বারা নামাজ কালাম পড়ি তাদের হিংসা বেশি কেন আমরা নেকামল করি শয়তান এই জন্য হিংসা দেয় যেন আমাদের গুণাও হয় নেকামল বাতিল হয়ে যায় এক রয়তানের দেখছে তিনটে বড় বড় বস্তা নিয়ে শয়তান যাচ্ছে এই শয়তান তুমি কোথায় যাচ্ছো। আমি কাজে যাচ্ছি বলো তো তোমার এই বস্তায় কি আছে এক বস্তায় আছে জুলুম আছে আছে হিংসা কি করবা বলে জুলুম দিয়ে যারা ক্ষমতাশীল তাদেরকে দজকে নেব কথা বোঝেন না ওটা অদ্ভুত ব্যাপার যারা ক্ষমতায় থাকে মানুষের ভালোও করতে পারে খারাপও করতে পারে কিন্তু কোনটা বেশি করে কোন তো একটা ব্যাপার ক্ষমতা যাওয়ার পরে চিন্তা করে আহা লোকটা আর এই কারণেই দোষকে আগে যাবে নামাজ রোজা হর জায়গায় বাতিল হয়ে যাবে মানুষের জুলুম করলে টাকা পয়সা লাখ লাখ টাকা দান করেছেন কিন্তু জুলুমের কারণে বাতিল হয়ে যাবে মদ খাওয়ার গুণা এতে অন্য নেই রিক্সাওয়ালা এক লাখ টাকার একটা ব্যাগ পেয়ে ফেরত দেয় আর কোটিপতি কোটিপতি রাজনীতিবিদ কোটিপতি ব্যবসায়ী মাত্র এক লাখ টাকার জন্য মানুষ এটা খুন করতে পারে জানেন না বাস্তু। কিন্তু জন্য দেখবেন অন্যায় করে ফেলবে কথা বুঝতে পারছেন এই বড় লোকরা দজকে যাবে অধিকাংশ স্বার্থপরতার কারণে আর তুমি হিংসা কি করবো বলে হিংসা দেব হুজুরদের হজুরদের ক্ষমতাও নেই টাকাও নেই ওদের কৃপনা জুলুম দিয়েও লাভ নেই হুজুরদের নেকাম সাফ করে দেবে কথা বুঝেননি তো ভাইরা অন্তরটাকে হিংসা থেকে মুক্ত করবে কিভাবে যে লোক আল্লাহকে মাহবুদ মেনেছে আমাদের নবীকে নবী মেনেছে কিন্তু আমাদের পীরকে পীর মানেনি আমাদের পীরের গাল দেয় কিন্তু আমাদের নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ওই লোকটাকে আমরা কি করব হ্যাঁ কি করব ওই লোকটা আমার দলের না আমার রাজনৈতিক নেতাকে গাল দেয় আমার ধর্মীয় নেতাকে গাল দেয় আমার কথা শোনে না কিন্তু আমার নবীর খুব কথা শোনে এই লোকটাকে ভালোবাসবো না দুশ্মন ভাবব যদি দুঃখ বিএনপির সুন্নত মানে ও নবীর তরীকে আছে আল্লাহর নামাজ পড়ে আল্লাহর রোজা রাখে কিন্তু ও দেখতে পারি ওর দেখলে বিরক্তি লাগে ওকে দুশ্মন ভাবি তাহলে বোঝা গেল আপনার ইমান কালবে ভিতরে নেই কথা বলছেন না আপনার ভিতরে যদি মোহাম্মদ ইমাম থাকতো তাহলে ভিন্ন দল কিন্তু আল্লাহ ও নবীর উম্মত আল্লাহ তোমার নবীর উম্মত আল্লাহ আল্লাহ তার অন্যায়গুলো দূর করে ভালো হয়ে জান্নাতে দিয়ে দাও কথা বুঝতে পারছেন না কোন নবীর উম্মত বলে দাবি করে কোনো লোককে দুশ্মন ভাববেন না তার খারাপ চাবেন না তবে তার খারাপ नसिहत कर, कर था था आल्ला झगड़ा करा नसिहत करी खाली झगड़ा करवा मोहब्बत सुंदर आदर कर बोला আর ঝগড়া মানে গাল দিয়ে বলা করে পেরেছেন। সর্বশেষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা কাজ হলো মানুষের উপকার করা মানুষের ক্ষতি করবেন না উপকারের চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি কোরআন পড়বেন আওলাদদের কোরআন পড়াবেন চেষ্টা করবেন কোরআনের দলে ঢুকে পড়েন নাম লিখে দেন যতটুক যেতে পারেন নামাজটা সুন্দর মনোযোগ দিয়ে পড়বেন জামাতে নামাজের চেষ্টা করবেন আল্লাহর জিকির সবসময় করবেন দোয়া করবেন আল্লাহর কাছে সবসময় হিংসামুক্ত রাখার চেষ্টা করবেন মানুষের পাললে উপকার করবেন কখনো ক্ষতি করবেন না কথাকে বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আমি হাদিস বলতাম তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য দুই তিন ঘন্টার ওয়াজ দরকার হতো আমার এই সময় নেই আপনাদের বললাম যদি কেউ করেন ভাইর আমরা জানি না एक मानत कथाय कथा कुर आनिमे কার কথা বলতো কাফেররাও বলতো আল্লাহ লম্বা বলতে পারবো না আল্লাহর আন কেনে বার বার বলেছেন আরবের কাফেররা আল্লাহ এক মালতো আল্লাহ নেই আল্লাহ সারা কোন সর্বশক্তিমান নেই আল্লাহ সারা কোন রেজিক দাতা নেই আল্লাহ সারা কোন সৃষ্টিকর্তা নেই সব বিশ্বাস করত। এবং আরবের লোকেরা আল্লাহর ইবাদত করত। আবু জেহেল যে হস করত জানেন না আল্লাহর কাছে দোয়া করত। আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ বল আবু জহেল কি বলতো আবু জাহাল বলতো আল্লাহ কোরআনে আছে যেটা বলছিলাম এভাবে আরবের কাফেররা আল্লাহ মানত আল্লাহকে এক মানত আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহর করত তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানত না এই একটা পয়েন্টে শুধু ঝগড়া কথাকে বুঝতে পারছেন কারণ আবু জাহাল এবং তার দেশের লোকেরা বলতো যে আল্লাহই সব তবে আল্লাহর কাছ থেকে নজর পাইতে তুমি আল্লাহকে সরাসরি ডাকলে পাবে না তোমার মতো গুণাগারের কথা আল্লাহ শুনবে না একটা ছেলে স্কুলে পড়ে ক্লাসে ঠিক যায় না ঠিকমতো মতো পারে না স্যারের কাছে বলে স্যার ছুটি দেন স্যার কি শুনবে শুনবে নাকি শুনবে না আল্লা সব সময় ডাকে না আল্লাহ করে না আল্লাহ আল্লাহর যারা অলি বান্দা নবী বান্ধা এদের কাছে যাইতে হবে এদের বন্দনা করবে এদের গুণগান গাবে এদের চেষ্টা করবে এদের নামে মানত করবে এদের টাকা দেবে এদের কাছে এদের দিয়ে আল্লা কাছ থেকে এরা এনে দেবে ডাইরেক্ট যাওয়া যায় না রাজা বাচ্চার কোন প্রিয় লোকের মাধ্যমে গেলে কাজ ভালো হয় ঠিক না ঠিক না ঠিক ঠিক আল্লাহর কাছেও সরাসরি যাওয়া যায় না আল্লাহ তো সকল রাজার উপরে রাজা আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহ প্রিয় বান্দাদের ধরে যেতে হয়তো আল্লাহর অলি ইয়াগুসর আল্লাহর ফেরেস্তা জিব্রাহ মিক ইসরাফিল আরবের লোকেরা এদের পূজা করত। এদের মূর্তি বানাতো এদের মাজারে যেত এদের নামে দরগা বানিয়ে নিত এদের নামে মানত করত বিপদে পড়ে ডাকতো না এদের ডাকা যাবে না এদের মহবুত করতে হবে আবু রেগে আবু জহেল বললো যে আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে তাদের ও সব পেয়েছি আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদি করতে হবে একে ধর আর মার কথা বুঝতে পেরেছেন যারা পুরোহিত হুজুর গুরু এরা কেউ ইমান আনলো না বেশিরভাগ ইমান আনলো তরুণেরা কথা কি বুঝতে পারছেন এখন একটা পয়েন্ট এখানে শেষ না করে গেলে হয় না সেটা হলো আবু জাহেল যে যুক্তির কারণে সব মানছিল কিন্তু মান ছিল কিন্তু না ওই যুক্তিটা আমাদের দেশে আসে কিনা আমরাও না বুঝে অনেক সময় বলি যে রাজা বাদশার কাছে ডিসিএমপির কাছে গেলে যেমন কারোর ধরে যেতে হয় আল্লাহর কাছেও কারোর রসিলা দিয়ে যেতে হয় বলেন না বলেন না এ কথা বাংলাদেশে আছে না নেই এটা একটু আলোচনা করে বুঝার চেষ্টা করি রাজি আসেন সবাই একটু বুঝি সেটা হলো একজন কাছে দূরে যাব না ডিসির আপনি ডিসির কাছে যাবেন ডাইরেক্ট গেলে কি ঢুকতে দেবে যদি বলে যে ডিসি সাহেব এই গ্রামের অমকাশে ঢুকতে দেবে দেবে না কিন্তু যদি ডিসি সাহেবের অফিসের কোন খুব দৃশির ঘনিষ্ঠ কেউ আপনার নিয়ে যায় তাহলে ঢুকতে দেবে না দেবে ঢুকতে দেবে না দুটো কারণে কয়টা কারণে এক নম্বর হলো ডিসি আপনাকে চেনে না যদি আপনাকে চিনত তাহলে কি কাউকে নিয়ে যেতে হতো নাকি কথা বুঝতে পারছেন না ডিসি সাহেব যাকে চেনেন ভালো করে সে যদি যায় তার কে আবার পারমিশন লাগে নাকি আবার কাট দেওয়া লাগে নাকি পিএস এর কাছ বলা লাগে নাকি লাগে না তাহলে প্রথম যে কারণে একজন মানুষের কাছে লোক নিয়ে যেতে হয় কারো সুপারিশ নিয়ে যেতে হয় সেটা হলো যে মানুষ সবাইকে চেনে না ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহ সেরকম না ভালো করে বুঝে দেখেন ডিসি সাহেব আমি যাইতে পারি না কারণ ডিসি আমাকে চেনে না আমি ভালো না মন্দ এমবি না জঙ্গি না বিএনপি চেনে না কাজেই একজন লোক রিকমেন্ড করে দিলে তখন উনি বুঝতে পারেন হ্যাঁ লোকটা ভালো কথা বোঝেননি আল্লাহ তো এরকম আল্লাহ তো আমার চেনবেন না কোন হুজুর যদি বলে দেয় আল্লাহ ভালো করে চেনবেন নাকি যদি কোন বান্দা এরকম চিন্তা করে যে আল্লাহ বোধহয় আমার চেনবেন না তাহলে কি মানে থাকে দুই নম্বর আমরা মানুষের কাছে সুপারিশ নিয়ে যাই মধ্যস্থতাকারী নিয়ে যাই কারণ মানুষ চিনলেও অনেক সময় করে করে না এলাকার কমিশনার দুইজন কে চেনে কিন্তু না আল্লাহ আমার সব জানে সব বোঝে আমি চাচ্ছি তা দেবে না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর যদি বলে দেয় তাহলে আল্লাহ দেবে তাহলে কি বান্দা থাকলো নাকি আল্লাহকে ছোট করা হলো ওটা গেলে উকিল লাগে না ওই তো কোট ঠিক না আল্লাহর কাছে উকিল লাগবে উকিল লাগবে না কোটে গেলে উকিল লাগে কেন কারণ দলিলটা যে আপনারটা যে সহিমিটাতে সত্যি আপনার বিচারক কি জানে নাকি এই তাকে আইনের ধারাগুলো দিয়ে বুঝিয়ে দিতে উকিল লাগে আল্লাহ তো সেরকম আমি বলছি আল্লাহ আমার মাফ করে দাও আমার একটা হজ নসিব করে দাও আমার ছেলের বিয়ে দাও আল্লাহ যখন গোনা করেছি খুব অন্যায় করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তো বুঝতে পারছে না আমি কি ইমানদারির সাথে বলছি মোনাফিকি করে বলছি আমি হব না হ'ব না এই জন্য একজন উকিল লাগবে ঠিক না আল্লাহ কোরআন কেরিমে বারবার বারবার এই উকালতিটা নথ করেছেন কারণ খ্রিস্টানরা এই উকালতি দিয়ে সেরেক করেছে তারা বলে ইসানবি আমাদের উকিল হবে আল্লাহ বললেন কা উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে বলেছেন আল্লাহ আল্লাহ যথেষ্ট কথা বলছেন আল্লাহ কোরআনে বলেছেন ফত্তাক হু উকিল ধরো আল্লাহ কে আল্লাহ হুম ইন্দুনি আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না কথাকে বুঝতে পেরেছে এই জন্য ভাইরা একটা উদাহরণ আমাকে দিতেই হবে অনেক সময় আমি দি এখানে অনেকে আছেন শুনেছেন অনেকে শুনেননি। বাচ্চা মা ছোট বাচ্চাদের বেশি মা যেহেতু মারে আর মায়ের কথা শোনা হয় না একটা ছোট্ট বাচ্চা চিন্তা করলো আমার মা তো কথা শুনবে না মারেগে আছে আমি তো মার সব কথা শুনি না মার কাছে কিছু চাইতে গেলে আগে খালার কাছে বলবো খালা মার কাছ থেকে চেয়ে এনে দেবে ও সব সবসময় মার কাছে ডাইরেক্ট চাই না খালা বা দাদি মাধ্যম দিয়ে মার কাছে ও কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না ছেলেটা যে কান্দে পড়লে দেয় না খালাই বললে দেয় কথা বলছেন সে কি মালিক কে ছোট করছে না বড় করছে ছোট করছে এইজন্য এটা সবচেয়ে বড় শীত সবচেয়ে বড় কুপুর হলো যে মানুষ মনে করবে আল্লাহ আমি চাইলে দেবে না কেউ বলে দিলে দেবে যাই হোক অন্যান্য করত। আর রসুল্লাহ যখন তা ডাক দিলেন তখন তারা এটা রিফিউজ করলো যারা ইমান এনেছিল তারা এক হচ্ছেন সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী যারা চিন্তাশীল সমাজ নিয়ে চিন্তা করেন সমাজের অবক্ষয় অন্যায়গুলো নিয়ে চিন্তা করেন এই ধরনের এদের ভিতরে ছিলেন আবু বকর রাজি আল্লাহ এরা আর এক শ্রেণীর একদম কিশোর তরুণ তাদের একজন হলেন জুবাইর আবনুল আওয়াম কি নাম জুবাইর রেবনুল আওয়াম তিনি ছিলেন আনহার তো ভাই আবার রসুলের রসুল তার আত্মীয় তার ফুফু ছিলেন ফুফুর ছেলে কথা কি বুঝতে পেরেছিলেন মক্কার সবচেয়ে সেরা বংশের মানুষ জুবাইয়ের ছিলেন এই বারো তেরো বছরের মানুষ রসল সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার প্রথমেই যে আটজন ইমান আনেন খাদিজা আবু বকর উসামা আলী এরপরে অসমান আব্দুর রহমান এদের ভিতরে একজন জুবাইর আবনুল আওয়াম আর একজন আব্দুর রহমান জুবাইর আবনুল আওয়াম একেবারে অল্প বয়স আব্দুর রহমান দান করুন আমিন রসলাসাল্লাম যাদেরকে বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের একজন হলেন আব্দুর রহমান এব নাউফ আব্দুর রহমান আউফ মক্কার সবচেয়ে বোদ্ধা ব্যবসায়ী যুবক ছিলেন মুসলমান হওয়ার পরে রসল্লা সাল্লামের দাওয়াতের প্রথম বছরে মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে প্রথম বছর খানেক মানুষ তেমন বুঝিনি যখন মানুষ বুঝল যে কিছু মানুষ লাহ লাল্লাহ বলছে তাদের উপরে অত্যাচার শুরু করলো জানেন না জানেন না জানেন না অত্যাচারের কারণ কি এরাকে করত করত ডাকাতি কিব দেবতা গালি দিত কি করত কিছুই না তারা শুধু তাদের ইব্রাহিম ইসমাইল লাত সোয়ান কারোর বিরুদ্ধে কিছু বলতো না তারা কোনো शुदू आल्लात करब बस एट राबाना अल्लाहर पवार एबाद ना करा क्या आस्ते आस्ते जुबक तरुण ए दिन बाढ़ते लगल जख तीन बस पार हो गसल्लम प्रकाश्य दावत दीते लागल अत्याचार बेड़े गल তখন আব্দুর রহমান আউফ নেতৃত্ব দিয়ে অল্প কিছু সাহাবিদেরকে নিয়ে আবিসিয়ায় হিজরত করলেন ইতুপিয়ায় হিজরত করলেন ইতুপিয়া হল আফ্রিকার কর্নারে সোমালিয়া নাম শোনেন গোলমাল মারামারি হয় ওর পাশে ওই দেশের মানুষ তখন খ্রিস্টান ছিল ইসা আলিহালাম আমাদের নবীর কতশো বছর আগে আসছিলেন হ্যাঁ ছয়শ বছর প্রায় প্রায় ছয়শ বছর ঈশা আলি ইসালাম মানুষদেরকে দেন তাহিদের এখনও বাইবেলে এসব কথা আছে কিছু ঈশা আলি ইসাল্লাম চলে যাওয়ার পরে এক ধরনের ভণ্ড আসলো তারা বলল না ঈশা আল্লাহ রাসুল না ঈশা আল্লাহর बेटा आल्ला जतर अंश आल्ला नूर तैरी एवं ईशार ही इबादत करते प्रथम समय ईसा अल्लाम चले जावर एकश देशो बस्रिकाय मिसोरे सोमालियापिया ख्रीटान धर्म चले जाए किह विश्वास करतेंल्लाह महबूद ईसा रसुल আর অনেকেই অন্য অনেকে না আল্লাহ মাহবুদ ঈসা তার জাতের অংশ ঈশা মাহবুদ ঈসার না যেটা বলছিলাম গত তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি ইথিওপিয়ার এই যে দেশের কথা আপনাদের বলছি এই দেশের একদম কর্নারে পাহাড়ের ভিতরে মানে খ্রিস্টান বিশ্বের প্রাচীনতম গির্জা আছে পাহাড় কেটে করা ওখানে ওই ওই প্রাচীন যুগের অনেক বই আছে। হেড তার ছেলে ওই পাহাড়ি এলাকায় চার্চে সে থাকতো সব পড়া হয়ে গেছে ওই চার্চ যে পড়া শেষ চার্চ পড়া শেষ করে সে যাবে রোমের ভ্যাটিকানে খ্রিস্ট ধর্মের উপরে আরো কিছু পড়াশুনো করার জন্য সে আবাবা এটা রাজধানী। হয়ে গেছে এখন যাবে ভ্যাটিকানে ভ্যাটিকান থেকে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবা কারণ নিজের গাড়ি তোমাকে নিজে চালাতে হবে তো ভ্যাটিকানে যাওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স শেখার জন্য এক মেকানিকের কাছে ভর্তি হয়েছে ওই মেকানিক আবার মুসলমান আগে জীবনে ইসলাম সম্পর্কে জানত নতো পাহাড়ি এলাকায় শুধু খ্রিস্টানদের ভিতরে থাকত মুসলমানকে দেখে তুমি কি তোমার ইতিউপি অল্প মুসলমান আছে অধিকাংশ খ্রিস্টান মুসলমান বলেছে আমি কি আমার ধর্ম কি গল্প করেছে ড্রাইভিং শিখেছে আর মুসলমান তো জানে ও হলো সেই খ্রিস্টানদের হেড ওর সাথে ইমান আসতে শুরু করেছে মোহাম্মদ কথা শুনে ইসলামের কথা শুনে আবার ও পড়েছে ওই ওদের ওখানে যে প্রাচীন বাইবেলের পাণ্ডুলিপি ওর ভিতরে কিছু কিছু কথা পড়েছে মিলে যায় এই দিয়ে আস্তে আস্তে ভিতরে ইমানটা আসতে লাগলো এরপরে একদিন দেখলো একটা গভীর গর্তে স্বপ্ন দেখছে গর্তে পড়ে আছে আসে গর্ততে হাওমা করছে কেউ না বাপ মা কেউ তুলছে না রাখছে হঠাৎ কে যেন একজন নুরা নিয়ে এসে তাকে টেনে তুললো বলে আপনি কে যে আমি মোহাম্মদ এই লোক সকাল থেকেই তার ভিতরে অস্থির সে মুসলমান হবে এখন ওই ড্রাইভার মেকানিক বলেছে আমার মুসলমান করে দাও বলেছে বাবা আমার কলা কাটা যাবে পারব না মসজিদে গেছে মুসলমান করে দাও মুসলমান হবে না কারণ আপনার জন্য মুসলমান করি দাঙ্গা বেঁধে যাবে এবং আমাদের গলা কাটা চলে যাবে তখন আদিসা বাবাই রাবে তলম ইসলামের অফিসে যে যাই মুসলমান হতে চেয়েছে সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে যখন জানাজানি হয়েছে তখন তো সারা ইথিপিয়াতে ব্যাপক মানে অস্থিরতা সবচেয়ে বড় মুসলমান হয়ে গেছে যে পরে হবে ওকে অ্যারেস্ট করলো সংক্ষেপে বলছি ওই ছেলেটা মানে তো আমাদের তো অনেক বয়স মারা গেছেন কিছুদিন তে যেটা বলছিলাম তাকে অ্যারেস্ট করা হলো বিচার করা হলো বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাষ্ট্রদ্রোহী অপরাধে তো যাই তখন বাচ্চা ফাইসল ছিলেন সৌদি আরবের বাচ্চা তিনি ইথুপিয়ার বাচ্চা ছিলেন হাইলে সেল আসে তখন তাকে বললেন যে ভাই ওই মানুষটা মেরিয়া তোমরা কি লাভ পাবা বললেন না আমাদের মেরে লাভ নেই আপনি যদি নিয়ে যান আমরা রাজনৈতিক ঝামেলা থেকে বাসলিপ পারি বলে ঠিক আছে ওর আমাদের দেশে পাঠাই দাও আছে বেসর রুশ দিন পরে আমরা রিয়াদের থাকতেই মারা গেছে আল্লাহ জান্নাত আমিন যেটা বলছিলাম তাহলে ইতিউপিয়ায় খ্রিস্ট ধর্ম গেছে ইসলামের প্রায় পাঁচশো বছর আগে সেখানের মানুষ অধিকাংশই ছিলেন তৃতীয়বাদী খ্রিস্টান পাশাপাশি বাইবেলের ভিতরে তৌহিদের যে কথাগুলো আছে এর আলোকে অল্প কিছু ইউনিটেরিয়ান খ্রিস্টানও ছিলেন ইউনিটেরিয়ান খ্রিস্টান মানে এক আল্লাহ ইসা নবী ইসা আল্লাহ এই বিশ্বাস যারা করেন তখন ইতিমাহা সবাই বলল যে ওখানে মানুষ খুব ইনসাফ আছে বললেন তোমরা হিজরত করে দেশ ছেড়ে ওখানে চলে যাও প্রথম আব্দুর রহমান নেতৃত্বে এক গ্রুপ আবিস চলে গেলেন কয়েক বেশ কিছু মাস থাকলেন মা বছর হয়ে গেল হঠাৎ একটা গুজব তাদের কানে গেল তখন তো ছিল না মোবাইল ছিল না আরবের কাফের রাত রসুল্লাম না তবে রসলাম দৈহিক অত্যাচার করতো না নতুন অন্য মুসলমানদের উপর দৈহিক অত্যাচার করতো রসুল্লাহ আবু তালেব প্রোটেকশন দিতেন আবু তালেবের মৃত্যুর পরে তার উপর দৈহিক অত্যাচার হতো একদিন রসুল্লাহ হঠাৎ করে চারিপাশে চারিপাশে আরবের মানুষেরা বসে আছে নেতার আবু জাহাল আবুল আহাব সবাই বসে আছে কোথায় বসে আছে তারা সবাই কাবা ঘরের ভক্তি করতো ভালো না খারাপ কাবা ঘরের মোহব্বত করতো ভালো না খারাপ কাবা ঘরের আল্লাহর ঘর বলতো কার ঘর লাতের ও ঘর না মানাতের ও ঘর কার ঘর আল্লা ঘর বলতো ঘরে যে এগুলো ভালো না খারাপ সব ভালো একটু খারাপ ছিল যে আল্লাহ এদের কেউ এবাদত করত। কথা নি। এই এক শিরকে সব শেষ হয়ে গেল যাই হোক সবাই কাবা ঘরের পাশে বসে আছে হঠাৎ রসুর যে মানে তাসির তার আসর প্রভাব ওরা মানে কিংকত্ব বিমূর হয়ে শুধু কোরআন শুনছে কথা বুঝতে পারেন নাজম পাঠ করে আল্লাহ রসুল সাল্লাম আল্লা করেছে ওরা তো আল্লাহ মানত ওরা আল্লাহ মানত আল্লাহ সব ভক্তি করত তবে শুধু আল্লাহ মানত না আল্লাহ প্লাস ইদা ইবাহিম এরপরে লাত এদের উনগান বন্দনা করত আল্লাহ রসুল আল্লা সব আল্লা সব আল্লাহরই কথা আল্লাহ সব আর কাফেররা বিরক্ত হয়ে যেত শুধু আল্লাহর কথা আল্লাহর মাহবুবান্ধাদের কথা বলে না ও বেটা খারাপ কথা বোঝেননি আর যখন পাঁচ মিনিট দশ মিনিট আল্লাহর কথা এরপরে আল্লাহর অলিদের কথা আজমের কথা কুতুবের কথা কথা তখন ওদের খুব খুশি লেগে যেত কথা বুঝেননি এই জন্য ওরা শুধু আল্লাহর জন্য কথা পুরো কথা আল্লাহর বলেছেন দেব দেবীদের এবাদত করা যাবে না বলেছেন তারপরেও সেজদা করে দেে সেজদা করার পরে লজ্জা পেয়ে গেল কথা কি বুঝতে পেরেছেন কিন্তু দূর দূর থেকে লোক আসে দেখলো যে লোকের ভিতরে একটা কথা কানাঘুষা হয়ে গেল যে আরব মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে কথাকে বুঝতে পেরেছেন ওই আবিসি আস্তে আস্তে ওই কথাটা চলে গেল যে মক্কার লোকেরা সব মুসলমান হয়ে গেছে অনেকদিন দেশে নেই আমি এইটা বলে শেষ করে দেব মদিনায় যে রসুলাম আনসারদের সাথে মহাজিরদের ভাই পাতিয়ে দিলেন কি করে দিলেন ভাই পাতিয়ে দিলে আব্দুর রহমান এমনি আউফ ভাই বললেন যে ভাই আপনি আমার ভাই রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই আমার যত সম্পদ আছে আপনি নিয়ে নেন অনেক বড় লোক ছিলেন নাম সম্বন্ধ আমার সম্পদের অর্ধেক নিয়ে নেন আমাকে যদি কেউ বলে বড় লোক যে কোনো মুরিদ কোনো ভক্ত হ সম্পদের অর্ধেক আপনার লিখে দিলাম খুশি হব না এখানে খেয়াল করেন দুটো জিনিস একটা হলো ইমানি ভ্রাতৃত্ব এমন আমরা যতই ইমানের ভাই বলি নিজের স্বার্থ ত্যাগ করতে পারি না ঠিক না আর মদিনার আনসার বর্তমানে এটা আজকে আর না কালকে আমাদের এখানে মাহফিলা মনে পড়লে বলবো এই যে বর্তমানে বিশ্ব থেকে মানুষরা অভিভাষী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে আছে না অন্য দেশের লোকেরা ঢুকতে দিচ্ছে না তাদের বিভিন্ন একটা ক্যাম্পের ভিতরে না মুসলমানরা মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন মদিনার লোকেরা তাদের একটা ক্যাম্পের ভিতরে রেখে দিছিল নাকি তারা তাদের মানবতার সবচেয়ে বড় আদর্শ দেখিয়েছেন তাদের জন্য নিজেদের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন এটা হলো তাদের মানবতা আর এই যে মহাজির যিনি খালি হাতে খালি পকেটে বাড়ি ঘর সব ত্যাগ করে চলে গেলেন তিনি আমাদের মতো ছিলেন না লোভী ছিলেন না তিনি কি করলেন বারাকাল্লাহ ভাই আপনার সম্পদে আল্লাহ বরকেন সম্পদ নিতে চাই না তার ওই যে হিজরত করে এসেছেন বাঙা কানা দুটো তিনটে পয়সা ছিল ওইটা দিয়ে একটু ফোটা ঘি আর একটু পনির আটা কিনে নিয়ে বসে গেলেন বিক্রি করতে এই আব্দুর রহমান ইবনা দশ বছর যাওয়ার আগে সকল আরব দেশের সবচেয়ে বড় বিলিয়নিয়রী হয়ে যান শুধু ব্যবসার মাধ্যমে লোভ পায়ে দাঁড়িয়েছেন আমি আর লম্বা বলতে পারবো না তবে একটা কথা বলি এই যে আব্দুর রহমান ইবনে ব্যবসা করে বিলিয়নিয়ার হয়েছেন এজন্য একটা জিহাদু বাদ দেননি সকল জিহাদের সফাতে ছিলেন কোনো মাজ বাদ দেননি অমর রাহুর সময়ে আব্দুর রহমান ছিলেন এর পাশাপাশি তিনি সোরা ছিল তার বড় মেম্বার ছিলেন তিনি অমর আনুর পরে খলিফা নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন তিনি আমি লম্বা এগুলো বলতে পারবো না যেটা বলছিলাম তাদের এবাদত আমল আখলাখ এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের সামনে দিন পালনের প্রকৃত পরিচয় আসবে দিন কি দিন অদ্ভুত আজগির কথা না জঙ্গলে চলে যাওয়ার কথা না দিন পরিশ্রম করা মানবতা মানুষকে সাহায্য করা ব্যবসা করা বড়লোক হওয়া টাকা অপার্জন করা টাকা ব্যয় করা সাহেবেরা এইগুলো আমাদের শিখিয়েছেন